السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوکل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له واشهدوا لا إله إلا الله وحده لا شريك له দর্শক শ্রোতা আমরা ইনসানে কামেল এই প্রসঙ্গে তৃতীয় পর্বে আগমন করেছি তৃতীয় পর্বে আমরা আলোচনা করতে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই বিষয়গুলো যে একজন পূর্ণাঙ্গ মানুষ কয়েকটি হকের ব্যাপারে সচেতন থাক। আমরা বিগত পর্বে বলেছিলাম হক নফস নফসের হক আদায় করতে হবে আমার ঘুমের প্রয়োজন স্বাস্থ্য রক্ষার প্রয়োজন আহার বিহারের প্রয়োজন কারণ আমরা তো অনেক গুণাগার তখন তারা বলছে আমি আল্লাহর নামে কসম করে বলছি আজ থেকে এক মিনিট ও ঘুমাবো না সারা রাত্রি জেগে জেগে বাদাত করব সালাত আদায় করব আর একজন বলছে রোজা রাখবো করব না প্রতিদিন লাগাতার তৃতীয় ব্যক্তি বলছে আমি বিয়ে শী করব না জীবনে ব্যাচেলার থেকে যাব। আল্লা আল্লাহ করে দিন কাটিয়ে দেব জীবনটাকে একেবারে আল্লাহর স্ত্রীরা বললেন এরকম এরকম তিনজন ব্যক্তি তারা একটা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তারা প্রতিজ্ঞা করে এখান থেকে চলে গিয়েছে নবীজি ছুটলেন তাদের পিছনে জিজ্ঞেস করলেন পাওয়ার পরে আল্লাহ আপনার আগের গুণা পিছনের গুণা সব মাফ করে দিয়েছেন আপনি এবাদাত করলেও চলে ঘুমিয়ে থাকলেও চলে তাই আমরা মনে করলাম যে আমরা অনেক গুণাগার আমরা সারা রাত নামাজ পড়বো একজন বলল সারা দিন আমলের মেহনতের জন্য বিলীন করে দেব বেরিয়ে যাব সংসার বিরাগী হয়ে যাবো সালুসাল্লাম বললেন সবচেয়ে বেশি দিয়েছেন আমি নামাজ পড়ি আবার ঘুম পড়ি আর আমি বিয়ে শী করেছি আমার সংসার রয়েছে স্ত্রী পুত্র কন্যা রয়েছে তাদেরকে নিয়ে আমি সংসার নির্বাহ করি এই পদ্ধতিটাই হচ্ছে সোনাই নেবি করিম সাল আলি আসাল্লাম বললেন দেখো আল্লাহ সুবাহ আমার মধ্যে সবচেয়ে বেশি দান করেছেন আল্লাহিরুতা দান করেছেন আমার মধ্যে সবচেয়ে এবাদাত করার যোগ্যতা আল্লাহ দান করেছেন তারপরেও আমি রাত্রির কিছু অংশ ঘুমাই আর কিছু অংশে সালাদ আদায় করি রাত্রের গোটাটাই আমি জেগে জেগে সালাদ আদায় করি না আমি কখনো কখনো সেম পালন করি আবার কখনো পানাহার করি শ্যাম আর করেছি। আমার সংসার নির্বাহ করি এটাই আমার সোনাত সুন্নাতি ফালাই সামিনে যারা আমার এই সোননাথ থেকে মুখ ফেরাতে চাইবে যারা এটাকে অ্যাভয়েড করবে যারা এটা ওভারটেক করে অন্য কিছুর ভিতরে অন্য পদ্ধতির ভিতরে বেশি এবাদাত বন্দুকি করার ভিতরে মুক্তি রয়েছে বা পরিত্রাণ রয়েছে এটা মনে করবে তার আমার উন্মতি থাকতে পারবে না সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আপনি একটু ভেবে দেখুন যে এবাদাত করে সালাত কায়েম করে যেমন মুক্তি পাওয়া যায় মুসলিম হওয়া যায় ইসলাম টেকানো যায় সালাত আদায় করে কিন্তু আবার ইসলাম থেকে বহিষ্কৃতও হওয়া যায় কখন যখন সেটা রাসুলের পদ্ধতিতে না হবে শ্যাম সাধনা করে আল্লাহাকের প্রিয় ভাজন যেভাবে হওয়া যায় অনুরূপভাবে ইসলাম থেকে বহিষ্কৃতও হওয়া যায় কখন শ্যামটা যখন রাসুলের পদ্ধতিতে আদায় না করা হবে নিজে একাগ্র চিত্তে শুধু আল্লাহর ইবাদাত বন্দী করে আল্লাহকে খুশু খুজুর সাথে ডেকে যেমন মুক্তি পাওয়া যায় অনুরূপভাবে এটা আবার ধ্বংসেরও কারণ হতে পারে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কারণ হতে পারে কখন যখন আমি রহবানিয়াত নিয়ে আসবো নিজের জীবনে বই রাখবো বাদ আমি বিয়ে শীত করবো না সংসার ধর্ম করব না নিজেই আল্লাহ আল্লাহ করে মুক্তি পেতে চাইব এটা হবে না তাই বললেন দেখো আমার জীবন আমার আদর্শ আমার সন্ন্যাস তোমাদের কাছে প্রকটিত তোমরা এটাই আমল করবে এটাই অনুসরণ করবে যদি করতে পারো তাহলেই তোমরা আমার উম্মত থাকবে অন্যথায় থাকবে না गुरु नियमित करते सकाल बेलाकर समय उत्थित होते घुम थ घुम थ उठे साल आदाय करते शारिक कसरत व्यायाम मध्यमे শরীরের শক্তি শরীরের যোগ্যতা শরীরের ক্ষমতা এটাকে অব্যাহত রাখার চেষ্টা করতে হবে এটা হচ্ছে হক নাভ সময়ে বিয়েসাদী করতে হবে জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য আল্লাহ প্রদত্ত বৈধ পন্থা বৈবাহিক পন্থা অবলম্বন করতে হবে পৃথিবীতে বিবাহ ছাড়া অন্য যে সমস্ত পথ পদ্ধতি রয়েছে সবগুলোকে পরিহার করতে হবে তাহলে আমার হক নাফ বা নিজের আত্মার হকটা আদায় করা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে দুই নম্বরে যেটা রয়েছে সেটা হলো হক একজন মানুষ একা কি চলতে পারে না মানুষ কিন্তু সামাজিক জীব সমাজ নিয়ে ব্যক্তি একা কি চলে না তার একটা সংসার থাকে সমাজ থাকে পরিবার থাকে তার একটা দেশ ও রাষ্ট্র থাকে এমনকি আন্তর্জাতিক বলয়টাতে কিছু কিছু মানুষের পদচারণা থাকে যারা সেগুলো একটা আঙ্গাঙ্গি জড়িত হয়ে জীবনযাপন করতে হয় মানুষ হকলে এবাদ আদায় না করলে কামতের ময়দানে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে আমার কাছে আমার স্ত্রীর হক রয়েছে আমার সন্তানের হক রয়েছে সন্তানের কাছে পিতামাতার হক রয়েছে স্ত্রীর কাছে স্বামীর হক রয়েছে এগুলাকে সব পরস্পর পরস্পরের কাছে হকুল এবাদ হিসাবে বিধৃত হয় পরিদৃষ্ট হয় একে অপরের হক আদায় করতে হবে এটাই ইসলাম বলে দিয়েছে হকুল এবাদ আমরা দেখতে পাই অনেক সময় ভাই ভাইকে ফাঁকি দিচ্ছে অনেক সময় পিতা সন্তান সন্ততিকে ফাঁকি দিচ্ছে ছেলেদেরকে জমি লিখে দিচ্ছে মেয়েদেরকে ফাঁকি দিয়ে এবং দুঃখজনক হলেও সত্য অনেক হাজি সাহেব হাজে যাওয়ার আগে এই কাম করে থাকেন দালেক এদের প্রাপ্ততা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন বুঝে দিতে হবে যার যেটা দিয়েছেন সেটা ফাঁকি দিচ্ছে অনেক সময় অনেক স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এভাবে পরস্পর ফকুল এবার আমরা নষ্ট করে ফেলছি এটা করা যাবে না শ্বশুর শাশুড়ি বধুর উপরে অনেক সময় নির্যাতন নিপীড়ন করে থাকেন এটা হকুল এবার নষ্ট করা তাকে সেনহ মমতা দিয়ে এই সংসারের একজন সদস্য হিসাবে স্বীকৃতি দান করাটাই হকুল এবাদ সংরক্ষণের একটি নজির পক্ষান্তরে মাতা যারা হন বৌমা যারা হন শ্বশুর শাশুড়ির খেদমত করতে অনেক সময় রিফিউজ করে না আমার দ্বারা এটা হবে না তখন কি হয় সংসারে একটা বিপর্যয় নেমে আসে পৃথক হয়ে যায় সংসার বা একে অপরের যে হক থাকে সেটা থেকে একে অপরে মাহরুম হয়ে যায় অনেক স্বামী আছেন নিজের আয় রোজগার কখনো স্ত্রীর হাতে দশটা টাকা দিয়েছেন এরকম নজির পাওয়া যায় না যক্ষের ধনের মতো সব আয়রন চেপের ভিতরে আটকিয়ে রাখে কিংবা পিতামাতার কাছে অভিভাবকদের কাছে সমস্ত অর্থ পৌঁছে দেয় নিজস্ব একতে আরেক খরচা করার মতো কোনো টুফাইস তার হাতে দেয় না এটা কিন্তু হকুল ইবাদ নষ্ট করার একটি নামান্তর এভাবে অসংখ্য পরিসর রয়েছে যেখানে হকুল ইবাদ সংরক্ষিত হয় না ধারাবাহিক আসবো ইনশাল ততক্ষণ টিভি বাংলার সাথেই থাকুন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লা আল্লাহকে ভয় করো হালাল একমাত্র এই ইমানদারগণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব ও পশ্চিমের মালিক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 शुक्रवार अब्लाह अनुहते घम शुकानी ছেলে যাবে আলাই বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্বিধায় তার পিতাকে হত্যা করবে এ অনেক লক্ষণ জানার জন্য দেখুন শেখ হাব্দুর রাজাকের সাথে আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম ইনসানে কামেল পূর্ণাঙ্গ মানুষের গুণাবলী সমূহ এর ধারাবাহিকতায় আমরা তৃতীয় পর্বে আলোচনা করছিলাম আপনাদের সামনে বিরতির আগ পর্যন্ত যে নফসের হক হক কন্যাদের পাড়া প্রতিবেশীর হক প্রতিবেশীর হক রয়েছে নেবী করিম সাল আলী ওসাল্লাম বলছেন সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যে নিজে উদার পূর্তি করে খেয়েছে ঘুমাচ্ছে আরামে আর প্রতিবেশী অভুক্ত অবস্থায় দুস্থ অসহায় রাত্রি রাত্রিপাত করছে নিশি যাপন করছে এরকম মানুষ জান্নাত লাভ করা কঠিন হয়ে যাবে তাই প্রতিবেশীর হক রয়েছে সন্তান সন্ততির হক পিতামাতার হক রয়েছে আল্লাহ ব্যাপারে বলেছেন স্ত্রীর হক রয়েছে স্বামীর উপর আপনি জেন্দেগীর সমস্ত আয় রোজগার অন্যদের হাতে তুলে দেবেন তার হাতে কিছুই দেবেন না এই অবলা সরলাগ করে স্বামীর হক রয়েছে স্ত্রীকে আদায় করতে হবে প্রিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ আলী আসসালাম এ প্রসঙ্গে তিনি বলছেন দেখো একজন স্বামীর স্ত্রীর উপরে যে হক রয়েছে স্ত্রী সেই হক সমূহ আদায় করতে গিয়ে যদি স্বামীর পায়ে একটা ফোড়া হয় আর সেটা পেকে গলতে থাকে পুজ বের হতে থাকে এক পর্যায়ে রক্ত বের হয় শেষ পর্যায়ে রক্ত পুজ মিশ্রিত অবস্থায় বিভৎস আকার ধারণ করে সে অবস্থায় যদি একজন স্ত্রী তার স্বামীর ওই ক্ষত স্থানটা জিভ্ভা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয় তবুও স্বামীর হক আদায় করে শেষ করতে পারবে না হ্যাঁ তাহলে একজন স্বামীর স্ত্রীর উপরে কি হক রয়েছে স্বামী হিসেবে এই হক তিনি সংরক্ষণ করেন বটে কিন্তু স্ত্রীও হক সংরক্ষণ করেন স্বামীর প্রতি স্বামীও তাকে তার সুবিধা অসুবিধা তার রোগ ব্যাধি তার আরাম আয়সের জন্য যথেচ্ছা ব্যবস্থা করবেন এ পর্যায়ে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিম বলছেন দেখো তুমি তোমার স্ত্রী পুত্রের ভরণ পোষণের জন্য তুমি তোমার সন্তান সন্ততির ভরণ পোষণের জন্য যেটা ব্যয় করছো তাদের শাড়ি চুড়ি ব্লাউজ সায়া ইত্যাকারের বিভিন্ন পোশাক পরিচ্ছদ স্ত্রীর জন্য যা খরিদ করলে সন্তান সন্ততির জন্য যে সমস্ত পোশাক পরিচ্ছদ খরিদ করলে তুমি তোমার বাড়ির কাজের মানুষটার জন্য যেটা তুমি খরিদ করলে তার আহার বিহারের জন্য তার ভরণ পোষণের জন্য যত অর্থ তুমি ব্যয় করলে নী করিম সাল ভাল্লাম বলছেন এটা তোমার জন্য সাদকা হিসাবে কবুল হবে আল্লাহ এটাকে আমাদের নেকি দেওয়ার জন্য তিনি প্রস্তুত তাই হকুল এবাদ যাতে সংরক্ষিত হয় এটা যাতে নষ্ট না হয় সে ব্যাপারে প্রত্যেকটি ইনসানের কামেলকে খেয়াল রাখতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এর পরে যে খেয়ালটা করতে হবে সেটা হচ্ছে হক হচ্ছে চূড়ান্ত হক আল্লাহ আবুদ আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আবাদাত করার লক্ষ্যে তারা এবাদাত করবে আল্লাহ তারা আল্লাহর ইবাদাত করবে তারা অন্য কারোর করবে না আল্লাহ সুবাহ যে কোরআনুল করিম নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআন এর বিধান মানতে হবে এই বিধানের কাছে আপনাকে আমাকে আত্মসমর্পণ করা ছাড়া আল্লাহর হক আদায় করা যাবে না বলে দিয়েছেন। আমি তোমাদের কাছে রাসুল প্রেরণ করেছি আমার রাসুল যা তোমাদের সামনে উপস্থাপন করবেন তা তোমরা গ্রহণ করো আর আমার রসুল যা থেকে তোমাদের বিরত থাকতে বলবেন তা থেকে তোমরা বিরত থাক তাহলে বোঝা যায় আল্লাহ সুবাহ হক আদায় করতে গেলে দুটি জিনিসের অনুসরণ করতে হবে দুটি জিনিসের কাছে আত্মসমর্পণ করতে হবে এক কুরআন আল সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কেতাব চূড়ান্ত কেতাব কুরআন আল করিমের কাছে আত্মসমর্পণ করতে হবে তার বিধান মেনে নিতে হবে দুই নম্বর হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আদর্শ আদর্শকে মানতে হবে তার প্রমাণ সেটা ধারণ মৃত্যুর অল্প দিন আগে মুসলিমকে লক্ষ্য করে একটি কথা বলে গেলেনা শুনে রেখে দাও আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি পর্যন্ত তোমরা সেই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে বজ্র কঠিন ধারণ করবে না পথ ভষ্ট হবে না এক নম্বর হচ্ছে আলকুর আনুল করিম আল্লাহর কেতাব দুই নম্বর হচ্ছে আমি নবী আমার শুননা অর্থাৎ আমার হাদিস সমূহ সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিদ মেনে চলাটাই হচ্ছে আল্লাহ সুবাহ করার একটি পদক্ষেপ অন্য কোনদিকে মুখ ফেরানো যাবে না একদিকে কোরআন কালামুল্লা নিতে হবে তলোয়ার নিতে হবে সুন্নার তলোয়ার নবীজির আদর্শের তলোয়ার হাতে নিয়ে আমাদের সংগ্রাম করতে হবে মোমেন জীবনকে সুসংহত করতে হবে তাহলে আল্লাহ সুবাহর হক আদায় করা সম্ভব হবে আর আল্লাহর হক যখন আপনি আদায় করতে পারবেন তখন আপনি আল্লাহ আল্লাহ সুবাহ তার এবাদাত করার মাধ্যমেই আল্লাহর হক বুঝে পেয়ে থাকেন মানুষ এবাদাত করবে একমাত্র আল্লাহ এবাদাত হতে হবে আল্লাহর অন্য কারো হবে না এই তিনটি হক एक जन इंसान कमेल आदाय करपारे तीन हक के आदाय करते गई तीनटी हक सुंदर भाव संरक्षण करते हम आज वैशिष्ट्यर्जन करा दरकार से वैशिष्ट्य कथागुलो अल्लाह सुबहन सूरा फुरकानर तेषट्टी नम्बर आयात थे চুয়্তর নম্বর আয়াত পর্যন্ত বারোটি আয়াতে বর্ণনা করেছে আমরা ধারাবাহিকভাবে সেই বৈশিষ্ট্যগুলো যে গুণগুলো আল্লাহ উল্লেখ করেছেন ইনসানে আলোচনা করব তেষট্টি নম্বর আয়াত থেকে চুয়াত্তর নম্বর পর্যন্ত এই বারোটি আয়াতে আল্লাহ সবাই তালা তেরোটি গুণ বর্ণনা করেছে কোন কোন। तपसर कारक गण एगारोते उल्लेख करपिर कारण बारोते उल्लेख कर बारो तेरह क्या गुणगुल तेष्टि नम्बर आयत थे चुआत्तर नम्बर आयतर भरे विधृत होने आलोचित अपन सामने तुम्हें धारावाहिक भाव ইনসা আল্লাহুর রহমান এই আলোচনায় আল্লাহ সুবাহন আহতলা প্রথম ছয়টি আয়াতে আনুগত্য বিষয়ক আলোচনার উল্লেখ করেছেন আর পরবর্তী আয়াতে আল্লাহ সুবাহন আহতলা অবাধ্য না হওয়া সম্পর্কে বলেছে। অবাধ্য না হওয়া আল্লাহর আনুগত্যের পাশাপাশি অবাধ্য না হওয়াটা সংরক্ষণ করতে হবে আমি আনুগত্য করলাম আবার এক পর্যায়ে অবাধ্য হয়ে গেলাম তখন দেখা গেল আমার এই আনুগত্য কোনো কাজে আসলো না নিরঙ্কুশ আনুগত্য যখন আমি অবাধ্যচারিতা করব না তখনই আল্লাহ সুবাহর জন্য সংরক্ষিত হবে নিরঙ্কুশ আনুগত্য আর এই নিরঙ্কুশ আনুগত্য যখন আল্লাহর জন্য আমরা সংরক্ষণ করতে পারব তখনই আল্লাহর বন্দা হিসাবে আমরা কিন্তু পূর্ণাঙ্গতা লাভ করতে পারব। সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে তিনটা হক নিজের ব্যাপারে হক নফস নফসের হক এটা সংরক্ষণ করতে হবে আর হকুল এবাদ দুই নম্বর এটা সংরক্ষণ করতে হবে বান্দার হক আমার আওতাধীন যে সমস্ত বান্দি রয়েছে আমার যে সামাজিক পরিসর রয়েছে আত্মীয়তার পরিসর রয়েছে দুঃখের বিষয়ে অনেকে গরিব আত্মীয় হলে তাদের পরিচয় দিতে চায় না তাদের সাথে সম্পর্ক রাখতে অনিহা প্রকাশ করে বা সম্পর্ক থাকলেও খুব গভীরতা থাকে না এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না আত্মীয়তার বধন ছিন্নকারীকে আল্লা সুবাহনাহ তালা পছন্দ করেন না তাই সম্যকভাবে আমরা সংরক্ষণ করব নফসের হক হকুল ইবাদ বন্দার হক এবং হকুল্লাহ আল্লাহর হক আসুন আমরা আলোচনা করব যে কেমন করে কামেল হতে হলে সেই তেরোটি গুণ সংরক্ষণ করা যাবে এ পর্বে আমরা এখানে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী পর্বের আলোচনা শোনার জন্য সালামু আলাইকুম আমি আপনারা দেখছেন ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমারা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 पर्दायदर्श नीतिमला जा मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सारियन नीतिमाल आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे पीस टी बांगलाय